तरबारि सत्य एवं ज्ञान जाते आन जर सक समस्या समाधान पृथ्वी मानव समाज বাংলা মানবতা সমাধান আসসালামু আলাইকুম রহমাতুল্লা আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক মন্টলী প্রশংসা আল্লাহর জন্য শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসুলের উপর সাল্লাম আমরা আদর্শ পরিবারের উপর গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করছিলাম তার একটি গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে পিতা মাতার আনুগত্য করার একটা পরিবারে যদি পিতামাতার মাতার আনুগত্য না থাকে তাহলে সেই পরিবার কখনো কল্যাণ পেতে পারে না মূলত পিতামাতার মাতার আনুগত্যই হচ্ছে একটা পরিবার সুন্দরভাবে পরিচালনা হওয়ার মাধ্যম যখনই ছেলে মেয়ে পিতা আনুগত্য ত্যাগ করবে তখনই এই পরিবারের কাঠামো ভেঙে চৌচির হয়ে যাবে আর এ কারণে আল্লাহতালা পিতামাতার আনুগত্যের বিষয়টি খুব জোরালোভাবে পেশ করেছেন আল্লাহ আল্লাহতালা বলেন তোমরা পিতামাতার আনুগত্য করো তোমরা তাদের সাথে অনুগ্রহ করো আল্লাহ অন্যত্র বলেন তোমরা আল্লাহর ইবাদত করো এবং পিতামাতাকে যথাযথ মূল্যায়ন করো রসুল সাল্লাহ আলী ওসাল্লাম এক বৈঠকে বলেন তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতা মাতার সাথে যারা সদাচরণ করে না যারা পিতামাতার আনুগত্য করে না তারা জান্নাতে যাবে না দ্বিতীয় শ্রেণীর মানুষ হচ্ছে যারা মানুষকে কোনো কিছু প্রদান করে খোটা দেয় মানুষকে সময়ে অসুবিধেই কিছু দেয় একটু সুযোগ আসলেই সেই দেওয়া কথাটি উল্লেখ করে অবশ্যই আমরা খোটা দেওয়া বিষয়টি বুঝি খেয়াল করিনে যে এত বড় পাপ যে পাপের কারণে আল্লাহ আল্লাহতালা কেয়ামাতের মাঠে কথা বলবেন না তিনি বলছেন যে তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ আল্লাহতালা কেয়ামাতের মাঠে কথা বলবেন না যাদেরকে পবিত্র করবেন না যাদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি তার এক নম্বরে তিনি বলেছেন টখনুর নিচে কাপড় পরিধান করা দুই নম্বরে তিনি বলেছেন খোটা দেওয়া তিন নম্বরে তিনি বলেছেন মিথ্যা কথায় ব্যবসা বাণিজ্য করা যারা মিথ্যা কথায় ব্যবসা বাণিজ্য করে তাদের সাথে আল্লাহ আল্লাহতালা কেয়ামাতের মাঠে কথা বলবেন না যারা খোটা দেয় তাদের সাথে আল্লাহ কথা বলবেন না আমরা বলছিলাম যে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে পিতামাতার আনুগত্য করে না যারা আর এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা জাদুকে বিশ্বাস করে জাদুকে বিশ্বাস করা মানে আল্লাহকে অস্বীকার করা যেমন যেমনভাবে ভাগ্যকে অস্বীকার করা মানে আল্লাহকে অস্বীকার করা এ কারণেই তারা বড় পাপি হয় আর এ কারণেই তাদের পরকালে নাম হচ্ছে জাহান্নাম সম্মানিত দর্শক মণ্ডলী পিতামাতার বিষয়টিকে আমরা এইভাবে কঠোর কঠিনভাবে দেখি যা আমাদের জন্য জরুরি আবু হর জিয়া আল্লাহ তালু বলেন রসুল সাল্লি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহতালা পিতামাতার অবাধ্য চলাকে হারাম করেছেন মাতার অবাধ্য চলা কাজটি হচ্ছে হারাম তিনি বলেন জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম সন্তানকে জীবিত হত্যা করা হারাম জীবিত মেয়েকে মাটিতে পুঁতে দেওয়া হারাম পরে আল্লাহ আল্লাহতালা বলেছেন এদলত সুইএলাপ কোতেলাপ বিচারের মাঠে তাদের জিজ্ঞাসা করা হবে কোন অপরাধে তাদের হত্যা করা হয়েছে তখন যে ব্যক্তি হত্যা করেছে তার জন্য বড় বিপদ নেমে আসবে আল্লাহ তালা বলেন লাম খাসিয়া তাই এম লা তোমরা তোমাদের সন্তানকে খাদ্যের ভয়ে হত্যা করো না আমি তাদের রুজি প্রদান করে থাকি আমাদের দেশে এ বিষয়ে সাধারণত যা দেখা যায় তাতে মানুষ সুখী সংসারের আশাতেই ছেলে মেয়ে কম নিচ্ছে একটা ছেলে একটা মেয়েকে তারা সুখী সংসার মনে করছে অথচ এটা একটা নেহায়াত অন্যায় কাজ সংসার সুখী হওয়া না হওয়া সেটা আল্লাহ আল্লাহতালার হাতে রয়েছে জোর করে কেউ ধনী হতে পারবে না মানুষের তাক কি আছে তা যেদিন প্রত্যেকটা মানুষ তার নিজ নিজ মায়ের পেটে তিন চল্লিশ সময় হয়েছে তখনই আল্লাহতালা তার নির্ধারণ করেছেন আর আপনি সন্তান কম নিয়ে আর একজনের আপনি সুখ শান্তি ফিরিয়ে আনতে পারবেন না এটা অসম্ভব যার তাক যেটা লেখা আছে সেটা সে ভোগ করবে আল্লাহর নবী বলছেন আল্লাহ বলেন যে তোমরা খাদ্যের ভয়ে সন্তান হত্যা করো না আমি তাদের খাদ্য প্রদান করে থাকি আল্লাহ আল্লাহতালা যার যেটা তাক দিরে লিখেছেন সে সেটা ভোগ করবেই একদা রসুল সাল্লি সাল্লাম বলেন কোন মানুষ মরেনি মরণ তাকে খুঁজে পায়নি এটা কি ঘটেছে এটা তো ঘটেনি মরণ কোনোদিন কোনো মানুষকে ফেল করে না অতএব মানুষের রুজি যা নির্ধারণ আছে তা তাকে খুঁজে পাবে না এ কথা ঠিক নয় তার তাক দিয়ে যে রুজি নির্ধারণ হয়েছে সে ভোগ করবেই এ কারণেই তো আমরা অনেক সময়ে দেখি যে কোনো মানুষ মরার সময়তে বেশি খায় আপনার পিতা অসুস্থ হয়েছে আমি গেছি আমাকে বলছে যে আমার ছেলেরা খেতে দেয়নি অথচ এখনই আপনি খেতে দিলেন আবার খেতে দিলে আবার খাবে কারণ তার বয়স শেষে হয়ে গেছে রুজি বাকি আছে একটি চাউল বাকি রেখে দুনিয়াতে তার মরণ ঘটবে না আল্লাহ তার দিয়ে যে রুজি নির্ধারণ করেছেন সে তা ভোগ করবেই তারপরে মরণ হবে আমরা অনেক সময় দেখতে পাই যে অনেক মানুষ মরার সময়তে কিছু খায় না একবারে কয়েক মাস পার হয়ে যায় শুধু ফলে রস খেয়ে বা কিছু এক এক ফোঁটা দুধ খেয়ে কেন তার বয়স বাকি আছে কিন্তু আল্লাহর নবী বলছেন যে মানুষের তার যে রুজি নির্ধারণ করা হয়েছে সে রুজি কখনো মানুষকে ফেল করবে না মানুষকে ভুল করবে না মানুষ ভুল বুঝে জোর করে ের পরিবর্তন ঘটাতে পারে না এই জন্য তিনটি মহাপাপ তার একটি বড়ো পাপ হচ্ছে পিতামাতারা আনুগত্য না করা একটি বড়ো পাপ হচ্ছে খোটা দেওয়া একটি বড়ো পাপ হচ্ছে ভাগ্যকে অস্বীকার করা আল্লাহ আল্লাহতালা তাকদিরে যেটা লেখেছেন সেটা আপনি ভোগ করবেন অতএব তাকদিরকে বিশ্বাস করুন রসুল সাল আলিহি আসাল্লাম বললেন আর জিনিস তিনি নিষেধ করলেন মানাওয়া তিনটা জিনিস মানুষের উপরে হারাম করেছেন তার একটা হচ্ছে কৃপনতা ক্রিপনতার পরিণতি জাহান নাম এই জন্য আল্লাহর নবী সবসময় ক্রিপনতা থেকে পরিত্রাণ চাইতেন তিনি বলতেন আল্লাহ হে আল্লাহ আমি তোমার নিকটে ক্রিপনতা হতে পরিত্রাণ চাচ্ছি আবু হরিয়া তালাহ বলেন রাসুল সাল্লা আলি সাল্লাম অত্রহাদিসে তিনটি কাজকে অপছন্দ করার কথা বলেছেন তিনি বলছেন ও কারেহা কালা মানুষের বদনাম করা পরনিন্দা করা নিন্দা করা এসব কাজকে আল্লাহর নবী খুব অপছন্দ করতেন ওয়া কাসরা বেশি জিজ্ঞাসা প্রয়োজন নেই পরেও জিজ্ঞাসা এই জিজ্ঞাসা আল্লাহর নবী খুব অপছন্দ করতেন আপনার জরুরি কিছু প্রয়োজন আছে তা জিজ্ঞাসা করুন সেটাই ভালো কিন্তু প্রয়োজন নেই আপনি অযথা জিজ্ঞাসা করতে যাচ্ছেন রসুল সাল্লিশাল বললেন এজা মাল তিনি তিনটা জিনিস খারাপ মনে করতেন তার একটি হচ্ছে অপ্রয়োজনীয় ভাবে সম্পদকে নষ্ট করা আল্লাহ আল্লাহতালা বলছেন অতিরিক্ত খরচ করে যারা তারা শয়তানের ভাই এটাই কি অতিরিক্ত খরচ হলো না অবশ্যই এটা একটা অতিরিক্ত খরচ হলো সম্মানিত দর্শক মণ্ডলী আমরা কিছু সময়ের জন্য বিরতিতে যাচ্ছি ইনশাল্লাহ আপনারা ধৈর্য ধারণ করে অপেক্ষা করলে আমরা এ বিষয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা পেশ করব আসসালামু আলাইকুম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 ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় घटना उच्छेद करा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 দর্শক আপনারা এই গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা শোনার জন্য অপেক্ষা করছেন এই জন্য আমরা আপনাদের সুক্রিয়া আদায় করি আল্লাহ আপনাদের যা যায় খায়ের প্রদান করুন আমরা আল্লাহর নিকটে এই কামনাই করি আমরা বলছিলাম যে রাসুল সাল্লি সাল্লাম তিনটা কাজকে অপছন্দ করতেন তার একটা হচ্ছে এজা আতাল মান অপ্রয়োজনীয় পয়সাকে নষ্ট করা আপনি বাড়িতে খাওয়া দাওয়ার পরে বাজারে গিয়ে এইভাবে দোকানে বসে যে শত শত টাকা নষ্ট করলেন এটা কি কোনো প্রয়োজন ছিল আপনি কি মনে করেন যে এ পয়সার ব্যাপারে আপনাকে বিচারের কাঠগোড়াতে জবাব দিয়ে হতে হবে না আপনি যে অপ্রয়োজনীয়ভাবে আপনার ছেলেমেয়ের পোশাক পাতি কিনছেন আপনি কি মনে করেন এই বিষয়ে হবে সম্মানিত দর্শক মন্ডলী মনে রাখা ভালো হবে মানুষের তো বিচার হবে এই পশু প্রাণীর বিচার হবে একটা শিংলা ছাগল যদি একটা অশিংলা ছাগলকে গুতা মেরে থাকে আপনি অর্থ উপার্জন করছেন ব্যয় করছেন এগুলো সব বিচারের মাঠে অক্ষরে অক্ষরে বুঝিয়ে দিতে হবে রাসুল সালিসাল্লাম বলেন বিচারের মাঠে আদম সন্তানের পাকে করতে দেওয়া হবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা বিষয়ে তাকে জিজ্ঞাসা করা না হয়েছে তার একটি হচ্ছে আনী ফিমা আফনাহু। তার বয়স সম্পর্কে বয়সটা কিভাবে অতিবাহিত করলো কিভাবে তার সময়টা কাটালো কোথায় কাটিয়েছেন কিভাবে কাটিয়েছেন তা পূর্ণ বিচারের মাঠে বুঝাতে হবে অন আবলাহু। তার যৌবন জীবনকে কিভাবে অতিবাহ রেছে মানুষ যৌবন জীবনে বড় বিপদে পড়ে মানুষ যৌবন জীবনে বড় সমস্যায় পড়ে আল্লাহর নবী বলেন যৌবন জীবন কিভাবে অতিবাহিত করেছে তাকে অক্ষরে অক্ষরে বুঝাতে হবে বিচারের কাঠগড়াতে প্রকাশ্যভাবে যা করেছে সেটাও বোঝাতে হবে গোপনভাবে যেটা করেছে সেটাও বোঝাতে হবে বিচারের মাঠে আল্লাহ আল্লাহতালা কোনো অপরাধীকে অপরাধী প্রমাণ না করে জাহান নামে দিবেন না এটা বুঝানোর পরে আল্লাহর নবী বলেন ওয়ান তার ওই অর্থ সম্পদ কোথায় সে উপার্জন করেছে এবং কোথায় সে ব্যয় করেছে সম্মানিত দর্শক মন্ডলী আপনার বয়স এখন ষাট বছর আমরা ধরি আপনি মোটামুটি বিশ বছর বয়সে উপার্জন শুরু করেছেন তাহলে চল্লিশ বছর জবত আপনি উপার্জন করেছেন কোথায় কোন টাকা উপার্জন করেছেন তা কি এখন আপনি পূর্ণ বোঝাতে পারবেন আপনার মনে আছে আল্লাহ আল্লাহতালা সব লিখে রেখেছেন তিনি লিখেও দেখাবেন বাস্তব চোখে দেখাবেন এর পরে যেখানে আমি উপার্জন করেছি সেই মাটিও কথা বলবে বরং আল্লাহ আল্লাহতালার কাছে চারটা পদ্ধতি আছে মানুষকে অপরাধী প্রমাণ করার বিচারের কাঠগোলাতে তার একটা পদ্ধতি হচ্ছে আমি আর আপনি যা করছি তা আল্লাহতালা দেখাবেন আল্লাহ আল্লাহতালা বলেন কেউ যদি সরিষার সমপরিমাণ পরিমাণ ভালো কাজ করে তাহলে তা দেখানো হবে কেউ যদি সরিষার সমপরিমাণ মন্দ কাজ করে তাহলে বিচারের কাঠবড়া তা দেখানো হবে তাহলে বোঝা যাচ্ছে যে আমি যা উপার্জন করছি আর যেখানে করছি এটা আমাকে দেখানো হবে আমি দেখেই বুঝে নিব যে এই আমি উপার্জনটা ওখানে করেছিলাম আল্লাহ তালা বলছেন যেখানে মানুষ যে কাজ করছে সেই জায়গা কথা বলবে আমি বলার সাথে সাথে বুঝে নিব যে এই উপার্জন আমি ওখানে করেছিলাম প্রত্যেকটা মানুষের হাতে খাতা দেওয়া হবে খাতা তাকে পড়তে বলা হবে পড়ে বলবে মালে হাত কিতাবা কি আশ্চর্য ধরনের খাতা ছোট কথাও লিখা আছে বড় কথাও লিখা আছে আপনি আপনার নিজের খাতা দেখে অবাক হয়ে যাবেন চার নম্বর পদ্ধতি বিচারের কাঠগোড়াতে আল্লাহ তালা মুখকে সিলাই করে দিবেন মুখে কোনো কথা বলার সুযোগ থাকবে না আল্লাহ তালা বলেন আলিয়া আজ আমি মানুষের মুখ সিলাই করে দিব মানুষের হাত কথা বলবে আপনি যত পয়সা যেখানে উপার্জন করেছেন সব কথাগুলি পয়সার বিষয়টি সব হাতে টপ টপ টপ টপ করে বলে দেবে পায়ে বলবে হাত তুমি ঠিক বলেছ দর্শক মণ্ডলী আমরা কি বিষয়টি বুঝাতে পারছি যদি বুঝাতে না পারি তাহলে এটা আমাদের অক্ষমতা আমরা প্রাণপণে চেষ্টা করছি যে বিচারের মাঠে মানুষকে তার কর্মকে বুঝাতেই হবে কোথায় ব্যয় করেছে সেটাও বুঝাতে হবে কোথায় আয় করেছে সেটাও বুঝাতে হবে এ কারণে আল্লাহর নবীর তিনটি কাজকে অপছন্দ করতেন তার একটি হচ্ছে মানুষের নিন্দা করা অপ্রয়োজনীয় কথায় লিপ্ত হওয়া আর একটি হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে জিজ্ঞাসা করা আর একটি হচ্ছে অপ্রয়োজনীয়ভাবে সম্পদকে নষ্ট করা আপনি আজকে অযথা স্টলে বসে যে পঞ্চাশ টাকা খরচ করলেন আপনি কি মনে করছেন যে এটা জবাবদিহি হতে হবে না বুঝাতে হবে না অবশ্যই পঞ্চাশ টাকা কেন সম্মানিত দর্শক মন্ডলী জেনে শুনে পাঁচটা পয়সা যদি আপনি খরচ করে থাকেন একটা পয়সা বিচারের কাঠগোড়াতে বুঝাতে হবে হবে। হবে। আল্লাহর নবী বলেছেন বিচারের মাঠে পাঁচটি জিনিস জিজ্ঞাসা করার পূর্ব পর্যন্ত কারোর পা নড়াচড়া করতে দেওয়ার সুযোগ হবে না আমরা বলছিলাম রাসুল সাল্লি সাল্লাম বলেছেন তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ আল্লাহতালা কে আমাদের মাঠে কথা বলবেন না তার এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা পিতা মাতার অবাধ্য চলে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা ভাগ্যকে অস্বীকার করে রাসুল সাল্লি সাল্লাম বলেন যারা পিতা মাতার অবাধ্য চলে তাদের জন্য জান্নাত হারাম তারা জান্নাত পাবে না আমরা এ পরে। গুরুত্বপূর্ণ তথ্যবহল বোখারি মুসলিম থেকে একটা ঘটনা পেশ করি আপনারা সবাই জানেন যে ইব্রাহিম আলাহ ইসলাম সাধারণত থাকতেন সিরিয়াই তিনি মাঝে মধ্যে আসতেন মক্টাই আহাল পরিবারের নিকটে আর আপনাদের খুব ভালোভাবেই জানা আছে যে ইব্রাহিম আলাহ ইসলাম তার ছেলে ইসমাইলকে এবং তার স্ত্রী হাজরাকে নিয়ে এসে ঘরের পাশে রেখে গেছিলেন আমি একটু আপনাদের স্পষ্ট করে বলি তাহলে বিষয়টি আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো আবু হরেন রাসুল সাল্লাহ বলেছেন যা ইসমাইল ও আল্লাহর নবী ইব্রাহিম ইসমাইলের মাকে সাথে নিয়ে আসলেন আর ইসমাইলকে নিয়ে আসলেন তখন ইসমাইল দুধ পান করত ফওয়াজ তিনি বাচ্চা এবং বাচ্চার মাকে পাকুড় গাছের পাশে রেখে দিলেন সেদিন তিনি উল্টা ফিরে চললেন উল্টা ফিরে চললেন তখন ইব্রাহিম ইসলামের স্ত্রী হাজেরাও স্বামীর পিছনে পিছনে চলতে লাগলেন পিছনে পিছনে তিনি চলছেন আর বলছেন আপনি এই উপত্যকা আমাদেরকে রেখে যাচ্ছেন এই উপত্যকায় কোনো মানুষ নেই কোনো ঘাস পাতাও নেই এখানে কিছুই নেই আপনি আমাদেরকে এইভাবে রেখে যাচ্ছেন বুঝতে পারি বার বার বলছেন পিছন থেকে আর পিছনে পিছনে হাঁটছেন তিনি যখন বুঝলেন যে স্বামী তার দিকে লক্ষ্য করবেন না তখন তিনি নিরুপায় হয়ে বলছেন আচ্ছা স্বামী আপনি কি এইভাবে আল্লাহর অনুমতিতে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছে ইব্রাহিম আলাইসাল্লাম ওই দিকে মুখ করে বললেন না হ্যাঁ আমাকে এইভাবে চলে যেতে বলেছে তখন হাজার বলেন ফালাই ঠিক আছে যেহেতু আল্লাহ আপনাকে চলে যেতে বলেছেন অতএব আল্লাহ আমাকে এখানে ধ্বংস করবেন না সোমার রাজা এই কথা বলে তিনি উল্টা ফিরলেন বাচ্চা যেখানে রেখে এসেছেন সেখানে তিনি চলে গেলেন ফান্তালাকে এব্রাহিম ইব্রাহিম সালাম তার নিজের গতিতে চললেন যেদিকে যাচ্ছিলেন হাত আনিয়া চলতে চলতে তিনি সানিয়া নামক পাহাড়ের পাশে চলে আসলেন পাহাড়ের পাশে চলে এসে আবার উল্টা ঘুরে তিনি আহাল পরিবারকে দেখতে লাগলেন তিনি তার পরিবারকে দেখতে পেলেন না পরিবারকে দেখতে না পেয়ে তিনি কাবার হলেন তিনি তার দুই হাত উত্তোলন করলেন কালেমার এই কথাগুলি বলে আল্লাহর দরবারে প্রার্থনা করতে লাগলেন তিনি হাত উঠে বললেন তোমার ঘরের পাশে এই উপত্যকায় আমি আমার পরিবারকে রেখে গেলাম যেখানে কোনো ঘাস পাতা নেই যেখানে কোনো মানুষজন নেই যেখানে কোনো পশু প্রাণী নেই তুমি বলেছ সেই জন্য আমি রেখে গেলাম আমি জানি না থাকবে আমার স্ত্রীও জানে না কিভাবে থাকবে তুমি বলেছ তাই রেখে গেলাম তোমার জিম্মায় প্রতিপালক এই ব্যাপারে আমার কোনো হাত নেই তোমার নিকটে আশাবাদী তুমি নিজের জিম্মেদারি পালন করবে আমি আমার ছেলেকে আমার পরিবারকে তোমার নিকটে রেখে গেলাম তুমি দেখিও এইভাবে ইব্রাহিম সালাম তার পরিবারের জন্য বারবার হাত উত্তোলন করে দোয়া করতে লাগলেন দীর্ঘ সময় দোয়া করার পরে তিনি পরিবার রেখে চলে গেলেন ইব্রাহিম আলী সাল্লাম তার পরিবারকে দেখতে আসবেন তখন তার পরিবার তার ছেলে তার পিতাকে কিভাবে মূল্যায়ন করবে বিষয়টি আমরা পরবর্তী আলোচনায় গুরুত্ব সহকারে পেশ করবো ইনশাল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী পিতাকে মূল্যায়ন করা ছাড়া মাতাকে মূল্যায়ন করা ছাড়া মানুষ এবাদতের মাধ্যমে জানমাত লাভ করতে পারবে না পিতা মাতায় মূলত জান্নাতের মাধ্যম আল্লাহ রসুল বলেন যে পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট অতএব প্রতিপালক আমাদের ভুল ত্রুটি থাকতেই পারে তুমি একটু দয়া করো আমরা আমাদের পিতামাতার প্রতি আগ্রহী হই তাদের আনুগত্য করি তোমাকে সন্তুষ্ট করে জান্নাত লাভ করি এ দাবি এ দেওয়া তোমার দরবারে রেখে সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি আসসালামীকুম ওরহমাতুল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 पाउंड बारे इमेल कर কালাম ওর আন বুঝতে চান ওর আন বুঝতে হলে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 কোরআন কে জন্য কি কি বিষয়ে জ্ঞান রাখা জরুরি জানতে হলে দেখুন উন্মূল কোরআন ও ইসলামিয়া আদর্শ প্রতি রবিবার রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়